আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আসহাবিহি আজমাইন সমিত দর্শকবৃন্দ দূরেও কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম বিখ্যাত ইমাম আবু জাহর তহাবির রহমুল্লাহ আলাই রচিত বয়ান্ন জামা ইমাম তহাবির আকিদা নামে খ্যাত এই কিতাবটি নিয়ে এই কিতাবটির ধারাবাহিক আলোচনা করে আসছিলাম আমরা প্রথম থেকেই প্রথমে আমাদের ইমাম আলোচনা করেছেন আল্লাহ তালা তরহিদের উপর অর্থাৎ ইমান বিল্লার উপর তারপর মালাইকাদের ফেরেস্তাদের বিষয়ে আলোচনা করেছেন তারপর তিনি কিভাবে ইমান আনলে আল্লাহ আল্লাহতালার নাজিলকৃত কিতাবগুলোর উপর ইমান সুসম্পন্ন হবে সেগুলো আলোচনা করেছেন এরই আলোচনায় আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে। হবে হবে কারিমের কিভাবে কি পার্থক্য আমরা এর ধারাবাহিকতা আলোচনা করব আল্লাহ সর্বশেষ যে কিতাব নাজির করেছেন কোরআনকারিম তার উপর ইমান কিভাবে আমাদের সম্পন্ন হবে এবং এই বিষয়ে আল্লাহ তালা যে কথা বলেন এই বিষয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করতে চাই একটি জিনিসটা হচ্ছে যে কোরআন কারিমের উপর ইমান এবং অন্যান্য যে সমস্ত কিতাব আছে সেগুলোর ইমানের মধ্যে একটি পার্থক্য আছে পার্থক্য হচ্ছে অন্যান্য যে আল্লাহ তার রসুলের কাছে যে সমস্ত কিতাব পাঠিয়েছেন সেগুলো আল্লাহ পক্ষ থেকে আসছে নাজির কিত সেগুলো আল্লাহর ওয়াহি এবং সেগুলো আল্লাহর তারই তাঁরই এগুলোতে না হক এগুলোতে হক আছে নূর আছে হেদায়ত আছে বয়ান আছে শেফা আছে যেভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন সেভাবে আমাদের ইমান আনতে হবে মৌলিক ভাবে মৌলিক ভাবে যেগুলোতে হক আছে যে আমরা আল্লাহ এবং তা এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে সেগুলোর সবগুলোর আমরা ইমান এনেছি অনুরূপ আল্লাহ তালা বলেছেন মুরহিমীদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সেগুলোর আমরা ইমান এনেছি অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন সাল্লি আলাইহি মিম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম নযাল আলাইকাল কিতাবুল হাক্ক মুসাদিকাল লিমা বাইনা ইয়াদি মিনাত তাওরাত অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম মিম দাল আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম আল্লাহুম্মা নাক শত্তা তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই হাই তিনি সর্ব সর্ব তিনি চিরঞ্জীব কাইয়ুম সর্ব প্রত্যেকে ইমান এনেছে ইমান ইমানের উপরে ইমান আনি সে কথাটি সেখানে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে তো এর অর্থ হচ্ছে যে অন্যান্য কিতাব যখন আমরা ইমান আনব তখন সেগুলির বিধান হচ্ছে যে মৌলিক আল্লাহর পক্ষ থেকে আসছে এটা আমরা ইমান আনবো কিন্তু কোরআনে ক্যারিমের পর যখন আমরা ইমান আনব তখন একটু বাড়তি জিনিস ইমান আনতে হবে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন এবং এই কোরআনকে স্বীকার করতে হবে এবং এর মধ্যে যা আছে তা মেনে চলতে হবে অন্যান্য কিতাবের ভারে কিন্তু সেগুলোর মৌলিক মানতে হবে যে এগুলো কিতাব তবে সর্বশেষ কিতাব দ্বারা সেগুলো রহিত হয়ে গেছে এই জন্য হবে এই জিনিসটাই সবচেয়ে বেশি জরুরি যে মানার ক্ষেত্রে আমাদেরকে এই কোরআন ছাড়া অন্য কোন অন্য কোন পূর্ববর্তী কোন গ্রন্থকে আর মানা যাবে না কোরআন করিমা আল্লাহ তাল্লাহ বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাল এই কোরআন কথা বলেছেন আল্লাহ তালা যেমন তিনি আশ্বরূপে আছেন উঁচু তিনি সর্বোচ্চ সত্তা এবং তার যে সম্মান ইজ্জত ওই যে আল্লাহ তালা যে সমস্ত গুণাগুণ আছে এগুলো আমরা আগে আলোচনা করেছি তার সাথে একটি অতি একটি গুণ আছে আল্লাহ তালা সেটি হচ্ছে কথা বলা এই কথা বলার গুণ এই কথা বলা যিনি যে সমস্ত কথা বলেছেন তার কথার কোনো শেষ নাই। সো আল্লাহ তাআলা ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابهان كلمات الله আল্লাহ তাআলা কথা কোনদিন কেউ লিখে শেষ করতে পারবে না জমিন এর সবকিছু গ্যাস হয়ে যায় জমিনের যা আছে সব এবং সমুদ্র যদি কোন কালি হয়ে যায় আমার কথা লিখে শেষ করতে পারবে না তো যুগে যুগে তার নবীর মাঝে বিশেষ কিতাবগুলো দিয়েছেন লেখা বাণীগুলো দিয়েছেন সেগুলি কিতাব আকারে আসছে অথবা আকারে আসছে তোর মধ্যে পূর্ববর্তী নবির কাছে যা এসেছিল তা অনেকাংশে বিকৃত হয়ে গেছে আমাদের কোরআনকারী আল্লাহ তালা হেফাজের দায়িত্ব নিয়েছেন এটা আল্লাহ তাল কালাম এই জিনিসটা আমাদেরকে সবসময় স্বীকার করতে হবে সেটাই মানতে হবে আমরা গতভর্মে আলোচনা করেছিলাম যে আল্লাহর কালাম আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালামের উপরে আমাদের কি আঁকি দেওয়া উচিত আমরা কিছু আলোচনা শুরু করেছিলাম আজকে আমরা ইনশাল্লা আলোচনার সমাপ্তি জানতে চাই আজকে আমরা শুধু এই বিষয়টাই আলোচনা করতে কি কি আমাদের থাকা উচিত মৌলিক সে বিষয়টা আমরা আলোচনা করব প্রথমে আমরা বলতে চাই এর ব্যাপারে আমাদের প্রথম আকিদে হবে এটা যে এটা আল্লাহর কালাম আল্লাহর একটি গুণ আল্লাহর একটি গুণ কথা বলা আল্লাহ তালার একটি গুণ এটা আল্লাহ এটা শিফাতুন বিহি আল্লাহ তালা সত্তার সাথে সেটা জড়িয়ে আছে গায়েরো বা এই নাতিনা আনহু তার থেকে আলাদা নয় আলাদা নয় অর্থাৎ ভিন্ন ভাবে নয় আলাদা করে সত্তা আল্লাহ আলাদা কোন কিছু সাব্যস্ত করার মত না। অর্থাৎ আল্লাহ তিনি কথা যিনি কথা বলেন তার সাথেই আছে সেটা সে কথা বলাটা লাদা বিহা ও লাহা এই কথার এই তার এই বাণীর কোন শেষ নাই শুরু নাই অর্থাৎ কোনদিন শুরু হয়েছে আগে ছিল না এরকম নয় আর কোনদিন শেষ হয়ে যাবে এরপর তিনি কথা বলবেন না এরকম না। তিনি আগেও কথা বলেছেন পরেও কথা বলবেন তার কথা বলার এই গুণ কখনো নিঃশেষ হয়ে যাবে না তিনি এর বাইরে আরেকটি অতিরিক্ত জিনিস সাব্যস্ত করতে হবে আল্লাহর কালাম ব্যাপারে সেটা হচ্ছে যে আল্লাহ তারা যখন ইচ্ছা তখন কথা বলেন এই গুণ নিয়ে যখন ইচ্ছা তিনি কথা বলেন কাউকে সম্বোধন করেন কাউকে কোন কিছু নির্দেশনা দেন এসবই হচ্ছে আল্লাহ কালাম করতে হবে আরও স্বীকার করতে হবে আল্লাহ কালাম হচ্ছে আহসানুল কালাম সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ তাল কালাম দুনিয়ার সবচেয়ে উত্তম আল্লাহ আল্লাহ তালা কোরআন কালিম বলে দিয়েছেন আল্লাহনে আহসানাল কিতাব আল্লাহ তালা সবচেয়ে উত্তম কিতাব নাজিল করেছেন আল্লা আল্লাহর কালাম সবচেয়ে উত্তম কালাম রাসম স্বীকার করতে হবে কালামের মত নয় কথার মত নয় আল্লাহ এবং এর কারণ হচ্ছে যে কখনো সৃষ্টি এবং একই পরিমাপে বা একই সামাজের সুপূর্ণ আলোচনা করা যায় না আল্লাহ তালা যখন ইচ্ছা তখন তার ফেরেস কার সাথে কথা বলেন কোন রাসুলদের সাথে কথা বলেন অথবা কোন বান্দার সাথে কোন মাধ্যমে কথা বলেন যেটা আল্লাহর ইচ্ছে তখন তিনি সেভাবে কথা বলেন তার কালাম শোনা যায় আল্লাহর বাণী শোনা যায় ফেরেজ তারা শুনেছেন রাসুলগঞ্জ শুনেছেন তার বান্দারা আখেরাতে শুনবেন এবং মুসাই আল্লাহ ইসলামকে ডেকেছেন যখন তিনি গাছের কাছে ছিলেন তখন ডেকেছিলেন এভাবে আল্লাহ তালার কালাম আল্লাহ তালানীকে শোনা যায় শোনা যায় এটা আমাদেরকে ইমেন্ট আল্লাহ তাল কালাম সম্পর্কে আরো ইমেন্ট আল্লাহ তালী সম্পর্কে তার কালামের কোনো কিছু মানুষের কোনো শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না তার বাণী সম্পূর্ণ আলাদা এটা মনে করতে হবে লাইশ যে তার কথা মানুষের কথার মতো নয় তার শব্দ কারণ হচ্ছে তার শব্দ মানুষের শব্দের মতো নয় আর আল্লাহ তালার বাণীর কোনো শেষ নেই যে আমরা আগে আলোচনা করি সেটাও আমাদেরকেই মানানতে হবে আরও এই মানানতে হবে যে কোরআন তাওরাত ইনজিল এগুলো আল্লাহ তালার কালাম আর কোরআন আল্লাহর কথা সেটা সুরা আয়াত কালেমা এগুলো আল্লাহর কথা সেগুলো আল্লাহ তালা শব্দ এবং অর্থ সবগুলো দিয়ে কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম আগে আল্লাহ তালা কারো উপরে কোরআন নাজির করেননি এই কোরআন শুনেছে পৌঁছে দিয়েছেন আর মুহদ সাল্লাহ আসলাম তার উম্মতকে জানিয়েছেন সুতরাং জিব্রিল এবং মোহাম্মদ সাল্লাম হচ্ছে শুধুমাত্র সেটা প্রচারকারী এবং সেটা তিনি অন্যদের কাছে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়োজিত আছেন এই কোরআন লাহর মাহফুজে লেখা আছে करीम अपने करीम एट तेलावत उच्चारण जरा पढ़े आवाज़ आवाज दिए पढ़े थे कुरान जाने तरफ सब कान दिए शुने शा जा कान दिए जरा लिखे ताओ कुरान के निजा लिखे कुराना के लिखे जाफिओ लिखे যারা ছাপায় তারা ওই কোরআনকে ছাপায় তাদের যন্ত্র দিয়ে এইটাই মানুষ হেফাজত করে তাদের অন্তরে তাদের তাদের যারা ব্রেনে হেফাজত করেছে সংরক্ষণ করেছে তাদের কোরআনেই সংরক্ষণ করেছে অন্য কিছু নয় এর হরফ আছে শব্দ আছে এর অর্থ আছে এই দুইটা মিলেই তারা সংরক্ষণ করে থাকে আল্লাহতালা এই কোরআনে কথা বলেছেন নিজে নিজেই কথা বলেছেন অন্য কেউ কথা বলেছেন এরকম নয় এবং আল্লাহ নিজেই কথা বলেছেন হাকিকতান বাস্তবেই উদ আল্লাহর কাছ থেকে কালাম আল্লাহর বানিয়ে এসেছে এসেছে এবং তার কাছে সেটা ফিরে যাবে কোরআন একটি সেটা নাজিল করা হয়েছে সেটা সৃষ্ট নয় যখনই যেভাবে পড়ুক না কেন पाठ कर उच्चारण करा जे व्यक्ति हेफजो करिख से जे व्यक्ति तेलावत कर अथवा जे व्यक्ति क्या সেটাকে সংরক্ষণ করছে এটা আল্লাহর বাণী অন্য কিছু নয় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ব্যক্তি মনে করবে যে কোরআন মাহলুক সে কাফের হয়ে যাবে সৃষ্ট মনে করলে কোরআনকে কাফের হয়ে যাবে এবং যে ব্যক্তি যে ব্যক্তি মনে করবে যে কোরআন কোথাও ভিন্নভাবে সৃষ্টি করা হয়েছে সেটা সে জাতীয় অথবা কারো কাছে সৃষ্টি করে এই জাতীয় কিছু বললে সেও কাঁফের হয়ে যাবে আল্লাহ কোরআনে করিম আল্লাহ আমাদেরকে স্বীকার করতে হবে জিনিস নয় কোরআন করিমের ভিতরে আয়াত আছে ভিন্ন ভিন্ন ভাগ ভাগ আছে এগুলোকে স্বীকার করে হবে যেমন সুরা আছে যেমন সেখানে কয়েকটা সুরা মিলে একটা ফারা আছে জাতীয় যে ভিন্ন ভিন্ন ভাগ ভাগ আছে এটাকে স্বীকার করতে হবে যে কোরআন করিম সবটা এক এক জিনিস নয় ভাগ ভাগ করা আছে ভাগ ভাগ করা সবগুলি এক নয় ভিন্ন ভিন্ন হেদায়ত নিয়ে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেভাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আরও স্বীকৃতি হবে কোরআন করিম যে তাওরাত নয় তাওরাত নয় ইঞ্জিল ও নয় এভাবে আমাদেরকে স্বীকার করতে ভিন্ন ভিন্ন জিনিস কোরআনে করি কোরআনে করিমের কিছু কিছু অংশ বলা যায় উচ্চারণ করা যেমন যখন বলি বিশ্বের ফাতে তখন এটা কোরআন করিম কিছু অংশ আয়াতুল কুরসি বললে সেটা কোরআন কিছু অংশ আল্লাহ বিভিন্ন ভাষায় তার বিভিন্ন ভাষায় তার শব্দ উচ্চারণ করেছেন তিনি আল্লাহ তালা কোরআনে করিম আরবি ভাষায় নাজিল করে আরবী ভাষায় তিনি সেটাকে কথা বলে আরবি ভাষায় কথা বলেছেন কোরআনে করিম দিয়ে আর তাওরাত কথা বলেছেন ইব্রানি ভাষায় জিল কথা বলেছেন সুরিয়ানি ভাষায় এগুলিকে আল্লাহ জানেন তখন যে ভাষায় আল্লাহ সেটা সেই ভাষার শব্দ হয়েছে আর এই ভাষার হয়েছে তাই বলে সবগুলি একই ভাষা সেটা বলা যাবে না যে যে আল্লাহ তালার ভাষা এক তিনি কেউ যে মানুষের ভাষায় কেউ প্রকাশ করলে সেটাই ইবরানি হয় বা সুরিয়ানি হয় বা আরবি হয় এই জাতীয় কথা বলা যাবে না বরং আল্লাহ তালা তাওরাত ইবরানী ভাষায় নাজিল করেছেন এবং সেই ভাষায় কথা বলেছেন ইঞ্জিল তিনি সুরিয়ানি ভাষায় কথা বলেছেন সেই ভাষায় নাজিল করেছেন কোরআন তিনি আরবি ভাষায় কথা বলেছেন সে ভাষায় নাজিল করেছেন কোরআন একাডেমি এমন অনেক সুর আছে যেগুলো তাওরাতে নাই এবং কোরআন একাডেমি এমন কিছু আছে এবং সেগুলো অন্য কিতাবে নেই অনুরূপ তাওরাতে এমন অনেক কিছু যা কোরআন একা নেই আল্লাহ ভাষায় অনুরূপে পায় যেমন রসুলাম বলেছেন আয়াতুল কুরসি সেটা হচ্ছে অন্য অন্য উত্তম অনুরূপ ভাবে সুরাই কোরআন তাওরাতে ইঞ্জিল এবং কোরআনে সুরাই ফাতে কিছু নাজিল করা হয়নি তবে বোঝা দিক থেকেও কোরআন একাদেমি আল্লাহ তাল বাণীর এক অংশ আর অংশ সম্পর্কে আল্লাহ রসুলাম বলেছেন তাহাদ এক অংশের সমপর্যায়ের তার বোঝা গেল কোরআনে করিমেরও এক একটা অংশ মর্যাদা অনেক বেশি আল্লাহ তাল বাণীর এক এক অংশ অন্য অংশের চেয়ে বেশি পূর্ণ বলে তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন নিজে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনুরূপ ভাবে কোরআন এ করিমের এক অংশ তেলাওয়াত করে পরে আরেকশ তেলাওয়াত করতে হবে সবগুলো একসাথে তেলাওয়াত করা যায় না যেমন বিসমিল্লা রহমান আগে বিসমিল্লাপর আর রহমান তারপর আর রাহিম তারপর আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে পড়া যায় সবগুলো একসাথে যারা বলে তারা ভুল পথে আছে সঠিক কথা হচ্ছে যে ক্রমান্বয়ে কোরআন নাজিলও হয়েছে কোরআন পড়েও আমরা কোরআনয়ে ক্রমান্বয়ে পড়ে থাকি আল্লাহর বাণীও এভাবে ক্রমান্বয়ে আমরা তাদেরকে স্বীকার করতে হবে যে এইভাবে ক্রমান্বয়ে আল্লাহ তাল্লাহর বাণীও স্বীকৃত বান্দারা যখন কথা বলে বন্দারা যখন কথা বলে এবং বন্দারা যখন কোন হার উচ্চারণ করে কোনো কিছু সেগুলো কিন্তু মাখলুক হয় যেমন আমি যদি বলি আলহামদুলিল্লাহ রবিআ আলমিন নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ রবি আলমিন আল্লাহর বাণী কিন্তু আমার শব্দটা আমার শব্দটা আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ আলমিন পুরোটাই শব্দ এবং অর্থ সহ আল্লাহর কিন্তু আমি যে কথাটা বলেছি আমার কথাটা এটা মাখলুক কারণ আমি না বললে এটা কালামে থাকবে আল্লাহর কালামে থাকবে কিন্তু আমি উচ্চারণ করার কারণে আমার একটা উচ্চারণ শব্দ যেটা বের হয়েছে আলাদাভাবে সেটা উচ্চারণ যে শব্দ উচ্চারণ শব্দটা বের হয়ে শব্দটা আমার বের হয়েছে আমার শুধু এই জন্য বলা হয় যে কারি আবদুল বা আব্দ আমাদের কণ্ঠে মানে তার কন্ঠটা তার কিন্তু কথার বাণীটা হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার বাণীটা তার কণ্ঠে বের হয়েছে যেমনি ভাবে আমি কোন কথা কোরআনুর রাহিম মা লিখি উম দিন যখন বলব বাণীটা আল্লাহর কিন্তু শব্দটা আমার কণ্ঠ দিয়ে কণ্ঠ দিয়ে বের হয়েছে এই আমার কণ্ঠে আমার কণ্ঠে হওয়ার কারণে আমার কণ্ঠটা নিঃসন্দেহে মাখলুক কারণ আমি মাখলুক আমি সৃষ্ট আমার কণ্ঠটা অস্ট এবং মাখলুক এই কাগজ যে কাগজ লেখা হয়েছে এই কাগজ সেটাও বা সৃষ্ট এই চামড়া যে চামড়া দিয়ে মরানো হয়েছে এই চামড়াটাও মাখলুক বা সৃষ্ট এটা উপরের অংশ এটা ভিতরে কাগজ যে কাগজগুলো। অনুভাবে কালি যে কালি দিয়ে লেখা হয়েছে এই কালীটাও মাখলুক বা সৃষ্ট আমরা কখনো না। যে কালি বা কাগজ বা এই চামড়া এগুলো স্রষ্টায় বা আল্লাহর কালামের অংশ এটা বলি না কারণ এগুলো মানুষের তৈরি কিন্তু মূল জিনিসটা যেটা লেখা হয়েছে যেমন রহমান ইয়া কান্দ ইয়া কান্তাইন এই পশ প্রত্যেক প্রত্যেকটা শব্দ অক্ষর সবগুলি কিন্তু আল্লাহ রবুল ইজাতের আল্লাহ রবুল ইজাতের কথার অংশ আল্লাহ রব্বুজাতের কথার অংশ ধরেন আল্লাহ তাল কালিমা যখন কেউ উচ্চারণ করে তার কন্ঠটা তার হয় কিন্তু आल्ला तला जखे उच्चारण कण्ठटा तरह क्यों मूल कथा आल्ला स्वीकार करते हैं नमरान शुद्ध हमें এখন আমরা যে উচ্চারণ করি এগুলি আল্লাহু মিনালুজালে আমাদের কণ্ঠ যে সমস্ত উচ্চারণ করে ইয়া কান্তাইন এগুলি সবই আল্লাহর কালাম কিন্তু কণ্ঠটা হচ্ছে আমার আমার কণ্ঠ দিয়ে বের হয়েছে এই কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে আমার কন্ঠের বাইরে যেটা যে জিনিসটা বের হয়ে সেটা আল্লাহ কালাম আল্লাহ তাল কালাম আল্লাহ তালানী এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে এই হচ্ছে আল্লাহ তালার কালামের ব্যাপারে বাণীর ব্যাপারে আল্লাহ তালার কালাম ব্যাপারে আহল সুন জামাতের মৌলিক আকিদা এর কোন অংশ বাদ দেওয়া যাবে না বাদ দিলে মূল আখিরে থেকে দূরে সরে যেতে হবে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে এর কোন কোনো অংশের ব্যাখ্যা করবো যাতে করে আমরা দলিল প্রমাণ উল্লেখ করবো যাতে আল্লাহ তাল্লাহ যে ব্যক্তি বিশ্বাস করবে না সে ব্যক্তি আল্লাহ তালার সিফাতকে অস্বীকার করেছে আর ব্যক্তি সিপাতকে অস্বীকার করেছে আর যে ব্যক্তি আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করবে সেই ইমানদার হতে পারবে না সে কাফের হয়ে যাবে জন্য আমরা আল্লাহ এই কালাম সম্পর্কে আল্লাহর কালাম সম্পর্কে কোরআনে করিম সহ এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আল্লাহ আপনাদের সহি সালামত রাখুন আসালাম আলাইকুম রহমতুল্লাহি